মানবতার সমাধান আলহামদুলিল্লাহ রবিলমিন ওবতিন ওসলাতাম আল রসুল আউজুব্লাহিবিনিসমল্লাহ রহমান রহিমাস সর্বপ্রথম আল্লাহ রবী সংক্ষিপ্ত স্তুতি বাদ গাহি যে আল্লাহ রবিন तर खाँटी इसलम के तरह खाँटी दिन के सारा पृथ्वी ए प्रांत ओ प्राने छड़िए थका मानुषर का पोचार जो सुंदर एक व्यवस्था उन्नीस एने दिए तहब्बत पड़ी आलहमदुल्ला अतपर शांतारा बर्षित हक आखिर नबी राहमतुल्ला आलमीन जाना मोहम्मद रसुल्ला सल्लाह आलह सल्लम प्रिय दर्शकमंडली अपन के शुभेच्छा और प्रीति जाना और आज के अपन सामने एक गुरुत्वपूर्ण विषय नहीं आलोचना करार इच्छा कर लक्ष्य करीम थे के टी आया देर समने थी आयात आपन सामने पाठ करलम विषयटी हसलमे नारर्दा अर्थात इसलम नारी के की मान क्य सम्मान क्य इज्जत दिए बेपारे आलोकपातरा विषय अत्यंत जटिल जटिल कैन बोल ची? যে সারা পৃথিবীতে নারী জাতকে নিয়ে আজ যত কিছু ছলনা যত রকমের চক্রান্ত যত রকমের ফিতনা যত রকমের ফাসাদ চলছে তার তুলনাই যদি আমরা দেখতে যাই তো পুরুষদেরকে নিয়ে অতটা হয়তো চলে না এই জন্য এটাকে নাজুক মনে করে এবং এই ছলনা সারা পৃথিবী ধরে বিরাজ করছে এটা যেন নির্মূল হয়ে যায় সেই উদ্দেশ্যকে সামনে করেই ইসলামে নারীর মর্যাদা এই বিষয়টাকে আলোচনা করার মনস্থ করা হয়েছে বেরাদারান ইসলাম আমি আমার মা এবং বাবার দৌলতে আল্লাহ রাব্বুল আলমিনের আদেশে আমি ধরাই এসেছি ঠিক তেমনি এক নারী সেও মায়ের পেট থেকে জন্ম নিয়ে ভূমিষ্ঠ হয়ে ধরায় আসে সে যেভাবে লালিত পালিত হয়, সেভাবে আমিও লালিত পালিত হই ও যেভাবে খাওয়া দাওয়া করে বাঁচে সেভাবে আমি খাওয়া দাওয়া করে বাঁচি ও জীবনটাকে যেভাবে বানাই ঠিক সেভাবে আমরাও ও জীবনটাকে বানাই আমাদের মরা এক আমাদের বাঁচা এক আমাদের খাওয়া পড়া চলা সব কিছুই এক কিন্তু ব্যবহারের বেলায় তাদের সাথে লেনদেনের বেলায় তাদের সাথে আমাদের চলাফেরার বেলায়। তখনই কেন তারতম্যটা সৃষ্টি হয়ে যায় এবং এই তারতম্যটাই এতটাই ব্যবধান সৃষ্টি করে দেয় যে যেটাকে ইসলাম কোনো মতে সাপোর্ট করে না বন্ধুরা আমার নারী জাতিকে নিয়ে যুগে যুগে কালে কালে মানুষ ছলনা করেছে এবং মানুষ তাকে ভোগের বস্তু বানিয়েছে কথিত নারী প্রগতির নাম দিয়ে যে সমস্ত সংগঠন পৃথিবী জুড়ে কাজ করছে নারীবাদী সংগঠন নারীদেরকে তাদের অধিকার পৌঁছিয়ে দেবে বলে যারা মায়াকান্না কেঁদে বেড়ায় তারাও যদি দেখতে যান তাহলে ব কলমে নারী স্বাধীনতার নাম দিয়ে নারীকে তারা শোষণ করেছে নারীকে তারা ভোগ্য বস্তু পণ্যতে রূপান্তরিত করে দিয়ে বাজারে যেমন অন্যান্য সামগ্রী এখানে ওখানে পড়ে থাকে ঠিক সেই রকম যেন নারীজাত পণ্যের মতো হয়ে গেছে ইসলাম তাদের মান তাদের ইজ্জত তাদের সম্মান প্রতিষ্ঠিত করেছে তাহলে আমি যদি ইসলামের নারীর মর্যাদাকে দেখতে যাই তাহলে এখানে এমনিতেই একটা কথা চলে আসে যে তাহলে ইসলাম পূর্বে নারীর সাথে কি ব্যবহার হয়েছিল ইসলাম আসেনি যখন তার আগে বিভিন্ন মানুষের পরিবেশে নারীর সাথে কি ব্যবহারটা তারা করেছিল সেই সমাজের লোক করেছিল ইসলাম এসে যাওয়ার পরেও যারা অন্তত মুসলিম নয় তাদের মধ্যে নারীকে কেন্দ্র করে কি ধ্যান ধারণা আছে তাহলে যতক্ষণ পর্যন্ত অন্যান্য ধ্যান ধারণাকে সামনে না আনা যাবে এবং অন্য সমাজে নারীকে নিয়ে যে ছল চতুরি হয়েছে সেগুলোকে যতক্ষণ সামনে না আনা হবে ততক্ষণ মূল্যায়ন হবে না এবং ইসলাম তাকে যে মর্যাদা দিচ্ছে তাকে যে মান ইজ্জতে ভূষিত করছে সে জিনিসটা কিন্তু আপনার সামনে প্রস্ফুটিত হবে না কাজে ইচ্ছা নয় মূল্যায়নের কিন্তু এমনিতেই যেন বিষয়টা আমাদের সামনে চলে আসে তাই অল্প করে আমি ইসলাম পূর্বের কিছু কথা এবং মুসলিম সোসাইটিকে বাদ দিয়ে অমুসলিমদের মাঝে বিভিন্ন সমাজে বিভিন্ন দেশে যা হয়েছে তার উপরে একটু হালকা আলোকপাত করব ইনশা যেমন আপনাকে বলি যে কেন আমি গোড়াতে বলেছিলাম যে মশলাটা বড্ড নাজুক প্রিয়নবী হাজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি বলছেন একটা হাদিসের শেষ অংশে গিয়ে ফাইন আল্লাহিত কানাতিনেসা বানি ইসরাইল সম্প্রদায়ের ভেতরে তাদের দ্বন্দ্বের যেটা সূত্রপাত তাদের ভেতরে ফাঁসার যে সৃষ্টি হয়েছিল তো তার প্রথম সূত্রটাই হচ্ছে এই যে নারীকে কেন্দ্র করে তারপরে যুগে যুগে কালে কালে এই ফাঁসার যে থেমে গেছে তা যায়নি কোন কোন দেশে কোন কোনো এলাকায় আঞ্চলিক ভিত্তিতে তা ব্যাপক আকার ধারণ করেছে এক এক জায়গায় এক এক রকমের সেই দুর্বৃত্তপনা এবং নারীকে কেন্দ্র করে মানুষের টাল আর ছলনা আর অপব্যবহার নানান রকমের দেখা দিয়েছে এগুলো বড্ড দুঃখের ইতিহাস এবং এগুলো বড্ড দুঃখের বিষয় আপনাকে যেমন বলি এমন এক সমাজ ছিল যে যেখানে নারী জন্মগ্রহণ করতে গেলে তাকে জীবিত অবস্থায় কবর খুঁড়ে গাঢ়া খুঁড়ে তাকে ভরে দেওয়া হতো মাটির ভেতরে তাকে বাঁচার অধিকার দিত না কত ঝুঁকিপূর্ণ ছিল নারীর জীবন তখন এমন এক পরিবেশ ছিল যে যেই পরিবেশে কোনো মহিলা যদি ঋতুর অবস্থার সম্মুখীন হয়েছে তাহলে তাকে তার স্বামী ঘরের ভেতর থেকে আলাদা করে দিয়েছে বিছান থেকে তাকে টেনে নামিয়ে দিয়েছে অপমান করেছে লাঞ্ছিত করেছে এটাও কি কল্পনার মধ্যে আসে এমনও সমাজ আছে যেখানে নারী রাখে তাদের হাত আর পাকে বেঁধে দিয়ে তারা ধর্মের অঙ্গ মনে করে বছরের মাথায় নদীতে ফেলে দিয়েছে বলেছে আমরা বলিদান দিলাম এই বলিদান যদি দেয়া যায় তাহলে হয়তো আমাদের মঙ্গল হবে সেই ইতিহাস পরে আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাল্লাহ নারীদের নামে বিবাহের কথা এসেছে বিবাহ করে নারীকে সম্মান দেব বলে প্রতিজ্ঞা করার পরেও বিবাহে যে সমস্ত ছলনা করা হয়েছে সেগুলো অত্যন্ত নোংরা অবর্ণনীয় ইতিহাস আমরা যেই বিবাহকে দেখে অভ্যস্ত সেই বিবাহ নয় এত ঘৃণীত ইতিহাস সেগুলো শুনতে গেলে মানুষের বিবেক কেঁপে উঠবে তার গাটা শিউরে উঠবে যেগুলোর নাম বিবাহ কি করে হয় এমন এক সমাজের কথা আপনাকে বলবো। যেই সমাজে হয়তো কোনো একটা মেয়ে ছেলে শিক্ষা থেকে বঞ্চিত থেকেছে তাকে শিক্ষার অধিকার দেওয়া হয়নি ধর্মীয় গ্রন্থকে সে হাতে ছুঁয়ে দেখতে পায়নি তাকে শ্রবণ করা এবং তা সম্বন্ধে কিছু জ্ঞান অর্জন করা এটা অনেক দূরের কল্পনা दे एम समाजे नारी जदि भाग्यारि आल्ला रब्बुल आलमी हेरफेर दें तर स्वामी जदि मरे जा मरा स्वामी चिताई जोर सु मेरे फेले देवा हो पुड़िए ताती जी हाँ दुखे घटना आमनो परिवेशन नारी जितर স্বামী যদি মরে গেছে তাকে বাড়ির ভেতরে তারা ঠাই দেয়নি বাড়ি থেকে তাকে টেনে বার করে নিয়ে গেছে ময়দানে সেখানে তার নামে ছোট ঝুপড়ি বানিয়ে তাকে মাসের পর মাস ময়দানে ফেলে রেখেছে এবং তাদের যে সমস্ত নানা রকমের ক্রিয়া ক্রিয়াকলাপ ছিল সেগুলো অনুষ্ঠান টনুষ্ঠান করে তারপরে তাকে বাড়িয়ে এনেছে এতগুলো যদি হয়ে থাকে শুধু নারীর কপালে তাহলে আপনি বলুন যে এগুলো কি নারীর সাথে যেই সমাজ করুক না কেন যখন করুক না কেন তারা কি ইনসাফ করেছে এটা কি মানবতার দৃষ্টি দিয়ে দেখতে গেলে বলবেন যে হ্যাঁ ঠিক করেছে কোনো দিন নয় জন্মসূত্র যদি এক হয় জন্মের পদ্ধতি যদি এক হয় একই মায়ের স্তঞ্চুষে আমি নর আর কেউ যদি নারী হয় আর তার সাথে যদি এই অসৎ ব্যবহারগুলো করা হয় তাহলে অবশ্যই অবশ্যই বলতে হবে এইগুলো মানবিকতা নয় এগুলো হচ্ছে অমানসিকতা এইগুলোকে বলা হয় বর্বরতা এইগুলো হচ্ছে নোংরামি আর এইগুলো হচ্ছে মূর্খামি বন্ধুরা की ता आन्बो। जा पॉन्ट अनुजी छतखाना पॉन्ट आलोचना करलम एक सामने इनशाला प्रथम नार्मी तेल एट जेखने कुरान नजिल होने शेष नामी जन्मग्रहण कर इसलमी परिवेश सृष्टि हवार आगे तख कार मानुष कित करीमर पेटा भूमिष्ट स्वामी जो खबर गे तुम्हारी फुटफुटे सदा मे ऐले जन्म दिए चाँ मत देखते सुंदर क्योंकि चाँदर मत देखते सुंदर अपनी रिपोर्ट दी है मे जन्मे এই মেয়ে জন্মের খবর তার কানে যেতে গেলেই তার মগজটা যেন বোঁ বোঁ করে ঘুরে এ কি তুমি খবর দিলে এটা কি সংবাদ সংবাদ আমাকে বিষণ্ন করে তুলল যে সংবাদ আমাকে পুরো আমার দেহটাকে আমার মনটাকে ব্যথিত করে তুললো তুমি মেয়ে হয়েছে তার সংবাদ নিয়ে এসেছ আমার কাছে লোককে মুখ দেখাবে না বল এখানে ওখানে লুকিয়ে বেড়াতো কেউ দেখা হলে বলবে तर मे ना कि सुनल ना कि तर मे ये लज्जा टाके से बहन करबे मुख लुकिए बड़ा पर अवस्था आर ब्य ब्रेक निचित आरोप मुल्कत हो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 প্রতি শুক্রবার রাত দশটায় সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে এই রমজানে রমজান হলো রহমতের মাছি ইফতার তারা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 প্রতিদিন দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুণ রয়েছে কবির করা চালা ক্ষমা করে দেবের থাক শাহিউল্লাহ কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুনা বেঁচে থাকতে চান কবিরাগুনা থেকে তাহলে বাংলায় দেখুন সঙ্গে আসেন তার জন্য আপনাকে ধন্যবাদ আমরা আমাদের কথায় ফিরে আসি কেন মুখ লুকিয়ে বেড়াতো বন্ধুরা এটাকে মেনে নিতে পারতো না কেন বাড়তো না তাদেরও মেজাজ এই ছিল কি মেজাজ ছিল মেয়ে জন্মগ্রহণ করতে গেলে আমাকে যেমন ঘিরে না লাগে তাকেও তেমন ঘিরে না লাগে রাদারান ইসলাম মনে মনে প্ল্যান করতো একে পায়ের তলাই কুচিলে মেরে ফেলে দেব না কি এই কলঙ্ককে বয়ে নিয়ে বেড়াবো আল্লাহ রব্বুল আলহামীন বলছেন সাকমন এই নাদানের দল তুমি এটা ভাবলে না কেন এই যে একজন নারী আজ জন্মগ্রহণ করেছে আর একজন নারীর ছিল বলেই জন্মগ্রহণ করেছে তুমি এটা কেন খেয়াল করলে না যদি এই নারী জন্মেছে বলে তাকে যদি আর জীবন্ত মেরে দেওয়া যায় তাহলে আগামী দিনে মানব জন্মের ইতিহাস বন্ধ হয়ে যাবে এত বড় বেওকুফি তুমি কেন করতে যাচ্ছ তাহলে কিছু চিন্তার কথা আছে যেই চিন্তাগুলো তাদের মগজে আসেনি কিন্তু আধুনিক যুগে এত শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান বেড়ে যাওয়ার পর মানুষের ভেতরে কেন সেই শুভবুদ্ধির উদ্রেক হয় না এখানে যদি একটা মেয়ে ছেলে কোনো একটা নারীকে জন্ম দেয় মেয়ে ছেলেকে জন্ম দেয় তাতে তার দোষটা কোথায় আমি তো তার দোষ কিছু দেখতে পাই না মেডিক্যাল সায়েন্স বলছে একজন পুরুষের কাছে দুই রকমের ক্রমজম থাকে এক্স এবং ওয়াই আর একজন মেয়ে ছেলের কাছে থাকে তার জরায়ুর মধ্যে এক্স যখন স্বামী এবং স্ত্রীতে মিলন হয় এবং স্বামীর দেহ থেকে যেই শুক্র তার স্ত্রীর জরায়ুতে যায়। ডিম্বাণুর সাথে যখন মিলে তখন সেখানে একটা শুক্র তৈরি হয় সেখানে একটা ভ্রমণ তৈরি হয় এই ভ্রমটা তৈরি হওয়ার আগে स्मर का जी एक्स जान्मग्रहण करके ना गए वाई जान्मग्रहण कर एक पुरुष तो आगे जाने मेडिकल रिपोर्ट बोलते एक क्रमजोम आमार एक्स एवं वाई आदि नारी के दायी करा तुम्ह दायी তুমি এটা ইচ্ছা করে তার কাছে এক্স ক্রোমজোম না পাঠিয়ে তুমি পাঠিয়ে দিয়ে তুমি নিজে একটা পুত্র সন্তান জন্ম দিতে পারলে না কেন তুমি তো দায়ী কিন্তু এই সমস্ত কিছু দায়ী চাপাচ্ছে নারীর গায়ে তুমি মেয়ে ছেলে জন্ম দিলে কেন বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের ভেতরে বলছেন যে দেখো তোমরা ক্রোমোজম চিহ্নিত করতে পেরেছ এটা ঠিক কিন্তু এক্স এখান থেকে যাবে না ওয়াই এখান থেকে যাবে তা হচ্ছে আমার কারবার ওগুলো তোমার কারবার নয় তার জন্য কোন একজন পুরুষ দায়ী নয় তার জন্য কোন একজন মেয়ে দায়ী নয় কোরআনে করিম আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লা রব্বুল আলামিন যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন এবং যাকে চান কন্যা সন্তান দান করেন কন্যা দেওয়া পুত্র দেওয়া এগুলো আল্লাহ রব্বুল আলমিনের কাজ তার জন্য একজন নারীকে দায়ী করে তার উপরে কটুক্তি করা তার উপরে আক্রমণ করা এবং একটা মেয়ে ছেলে জন্ম দিয়েছে বলে আবার সেই মেয়ে ছেলেটাকে জীবন্ত গেড়ে দেওয়া এগুলো চরম চরম ইসলাম কত সুন্দর করে এই অন্যায় অবিচারকে রুখে দেওয়ার জন্য আইন এনে দিচ্ছেন আমার সামনে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে ইজাল ভেতরে বলছেন জামবিন শুধু একটা মেয়ে ছেলেকে সমগ্র মানব জাতিকে বলে দেওয়া হচ্ছে তোমরা শিক্ষা নাও এই আল্লাহর ফরমান থেকে আল্লাহ রবুল আলামিন বলছেন যেদিন জীবিত কন্যাকে যে গেড়ে দেওয়া হয়েছিল সেই প্রথিত কন্যা তাকে জিজ্ঞেস করা হবে কেয়ামতের ময়দানে কোন অপরাধে তোমাকে এইভাবে জীবন্ত অবস্থায় গেড়ে দেওয়া হয়েছিল কি দোষ তুমি করেছিলে কি অপরাধ তোমার হয়েছিল তুমি তো নিষ্পাপ নিষ্কলঙ্গ তুমি তো একটা ফুল তুমি কেবলমাত্র ফুটেছিলে দুনিয়ায় সেও তোমাকে আবার বিকশিত হওয়ার সময় দেইনি। তুমি যে দুনিয়ায় স্বভাব বর্ধন করবে সে সময় তোমাকে তোমার জালিম বাবা দেইনি, তোমাকে পুতে দিয়েছিল মাটির ভেতরে কেন পুঁতে দিয়েছিল মেয়ে ছেলেটা জবাব দেবে যে আমি অপরাধী এটা আল্লাহ তালা বলতে যাইছেন যে মেয়ে ছেলেটাকে বলে বলা হবে যে এই উত্তর দিয়ে বলবে আল্লাহ আমি মাসুম আমি বেগুনা আমি নিষ্পাপ আমি নিষ্কলঙ্ক আমার কোন অপরাধ নেই যে করেছে তাকেই জিজ্ঞেসা করুন তাহলে আল্লা রব্বুল আলমিন তাকে কি জিজ্ঞেস করবেন না এই যারা যারা তোমরা মেয়ে ছেলে জন্মাচ্ছে বলে তাদেরকে জীবন অবস্থায় পুত দিচ্ছ তুমি যে মার্ডার কেসের আস আমি হয়েছ এটা তোমার খেয়াল নাই आल्ला रबुल आलमी सवधान कर दिले अपना के, के। खबरदार तेल आपनी चिंता करघन्य इतिहास जगार जे जेखान मानुष्य मन मेजाजे एम घृणित कथा ढुके आम कुभ्य से अभ्यस्त ये समस्त मानुषुलर का मे ऐले की सम्मान नहीं बचत मे ऐले की इज्जत नहीं बचत से जगह आल्ला रबुल आलमीन नार्त दया कर যে তারা বাঁচবে বাঁচার অধিকার নিয়ে দুনিয়াতে আসছে তাদেরকে বাঁচতে দিতে হবে তাদেরকে বড় হতে দিতে হবে তারা পুরুষরা যেমন বড় হয় অধিকার নিয়ে তেমনি তারাও অধিকার নিয়ে বড় হবে এবং তারা ধরার মাটিতে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন যতটাই আজাল লিখে দিয়েছেন ততদিন সে বাঁচবে তুমি তাকে এইভাবে মেরে দেবে না তাহলে ইনসাফ দেয়নি আল্লাহর কোরআন নারীর মর্যাদা রক্ষা করেনি হ্যাঁ এতটাই বন্ধ হয়েছে যে সমস্ত লোকেরা ইমানের আলো পেয়ে নিজের মুনা করতে পেরেছে ইসলামের ছায়ার তলে এসেছে। বলে যারা স্বীকৃতি দিয়েছে। তারাই বলেছিল। যে কাল গেছিলাম আমরা নারীদের জন্য জল্লাদ আজ আমরা সেই বাবা আজ আমরা সেই আরবের লোক এখন আমরা নারীকে ভালোবাসতে শিখেছি আর এই আমরা মার্ডার কেসের আসামি হব না কোনো একটা নারীকে এইভাবে অন্যায় মাটিতে আমরা আর পুঁতে দেব না তারা বলে দিল যে কাল আমরা নারীর জন্য ছিলাম। আমরা তাদের জন্য কসাই ছিলাম আজ আমরা নারীকে এইভাবে অপমান হতে দেব না আমরা তাদেরকে বাঁচতে দেব তারা বাঁচবে তারা বিকশিত হবে ফুটবে এবং তাদেরকে আল্লাহ রবুল্লা যত দিন আয়ু দিয়েছেন তত দিন তারা দুনিয়ায় থাকবে তারপরে এই দুনিয়া ছেড়ে আবার তারা চলে যাবে তালে যারা এতদিন পয়মাল করেছিল নারীর অধিকার তারাই আজ নারীর অধিকারকে রক্ষা করছে আল্লাহর কোরআন তাদের ইজ্জত বাড়িয়ে দেয়নি আল্লাহর কোরআন নারীর মর্যাদা সম্মানকে উঁচু করে দেয়নি আমার নাবী বিশ্ব নবী হাজ মুস্তাফা সাল্লাহ আলহাসাল্লাম বলছেন শুধু এখানেই থামো না এখানেই থেমে যেতে হবে না আরো একটু এগিয়ে এসো যেই লোকেরাই এই অপমানগুলো করেছিল ওই লোকেদেরকেই নাবি বলছেন শোন তোমাদের মধ্যে থেকে যদি কোনো একজন লোকের দুটো মেয়ে জন্মে আবার জন্মার পরে মরে যায়। তাহলে তুমি জান্নাতে যাবে। একজন লোক বলছে আল্লাহ রাসুল যদি দুটো মেয়ে হয় দুটো মেয়ে হওয়ার পরে যদি মরে যাই তাহলে সে ব্যক্তি মেয়ে মরে যাওয়ার দায়ে সে যে জন্ম দিয়েছিল আর তার বাড়িতে জন্মগ্রহণ করার পরে মেয়ে দুটো মরে গেছে তার জন্য দুটো হতে গেলে কি জাননাতে যাবে নাই বলছেন দুটো হলেও জাননাতে যাবে তারপরে বললেন যদি একটা হয় আল্লাহ রাসুল বলছেন যদি একটা হয় তবুও সেই ব্যক্তি জান্নাতে যাবে ইসলাম চক্ষু খুলুন কথাটাকে ভাবুন বরকতের জিনিসে না হতো নারী যদি অবহেলার পাত্র হতো তাহলে আল্লাহর নবী এই কথাটা কোনোদিন বলতেন না সাহিব খারি শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন মানে আল্লাহ জারি এতেই নে হাত যদি কোনো মানুষ দুটো মেয়ে ছেলেকে জন্ম দেওয়ার পর তাদেরকে খাইয়ে লেখিয়ে পড়িয়ে সুন্দর করে মানুষ করে তুলেছে এবং তারা সাবালিকা হয়েছে অধিকার যেটা দিতে হয় একজন বাপ হিসাবে তাকে সেই অধিকার দিয়েছে আর দিয়ে তারপরে তাকে সুন্দর করে মানুষ করেছে এমনি মানুষ নয় শুধু খাইয়ে দিলাম বড় হয়ে যাও তা নয় তার যত রকমের অভাব অভিযোগ সবকিছুর প্রতি লক্ষ্য রেখেছে একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ হতে গেলে যা যা দরকার তাই তার বাবা তার ব্যবস্থা করে দিয়েছে বিভিন্ন সমাজের নারীকে নিয়ে যা হয়েছে এগুলো ইসলাম বরদাস্ত করেনি তারই জন্য ইসলাম এক এক করে এগুলোকে উৎখাত করে দেওয়ার চেষ্টা করেছে এবং উৎখাত হয়েছে আল্লাহর রহমতে যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন হয়তো এমনও হয়েছে কেউ কেউ যে তৌফিক পাইনি আল্লাহর কাছ থেকে তারা এই অভাগার মতো থেকে গেছে এবং কোন এমন সমাজ হয়তো তারা আল্লাহর আইনকে মানতে পারেনি বলে এখনো তাদের ভেতরে অশান্তি বিরাজিত আছে কিন্তু যেখানে যেখানে মুসলিম সোসাইটি যেখানে যেখানে কোরআন মান্যওয়ালারা আছে তারা আল্লাহর আইনকে মেনে যায় নারীর ইজ্জত দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমরা নারীর সম্মান করি নারীকে আমরা অপমান করি না এবং সমূলে এটা বন্ধ হয়ে গেছে যে না আর নারীকে এভাবে পুঁতে দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ কত সুন্দর কথা আল্লাহ রব আলমিন আমাদেরকে এটা যেন বুঝবার তৌফিক দান করেন ও আখরে দামাদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ या अर्थिर शाठिक ब्याबुहर करा हो ले परोक अले एर पुरी पूर्णू प्रुति दन पावा चाबे या अईयुहा ल्दीन आमनू अन्फिकू मिन्मा रजकनाकुम मिन्कबल अन्यातिया योमुल्ला बैउं फीहि वला खुल्लतु वला शफाः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 जकत दान अर्थ पलरण बैंक सतचल्लिसम जी पोस्ट पैंट नंबर शून्य আই ব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য এক এক তিন দুই তিন শূন্য টাকা ইমেল করুন আল্লাহর কালাম ওর আন বুঝতে চান ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে আলোচিত হয়েছে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় कुरानुजवार ज्ञान रखा जरूरी जानते हम देखमुल कुरान और इसलामी आदर्श प्रति रविवार रत साढ़े आठ टाय पुन सम्प्रचार सकाल सार्लादे पिंग